বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার আইপি মেধাসম্পত্তি কি সম্পত্তি বলতে বোঝায় মনের সৃষ্টি যেমন উদ্ভাবন সাহিত্যিক এবং শৈল্পিক কাজ নকশা প্রতীক নাম এবং বাণিজ্য ব্যবহৃত চিত্র আইন দ্বারা সুরক্ষিত মেধা সম্পত্তির উদাহরণ হল পেটেন্ট কপিরাইট এবং ট্রেডমার্ক যা মানুষকে তাদের উদ্ভাবন বা তৈরি করা জিনিস থেকে স্বীকৃতি বা আর্থিক সুবিধা অর্জন করতে সক্ষম করে উদ্ভাবকদের স্বার্থ এবং বৃহত্তর জনসাধারণের স্বার্থের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে মেধা সম্পত্তি ব্যবস্থা এমন একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রাখে যেখানে সৃজনশীলতা এবং উদ্ভাবন বিকসিত হতে পারে আপনার মেধার সৃষ্টি যেমন উদ্ভাবন শৈল্পিক এবং সাহিত্যিক কাজ নকশা এবং প্রতীক এবং বাণিজ্য ব্যবহৃত নাম এবং চিত্রগুলি রক্ষা করার আইনি অধিকার আপনার রয়েছে এই সৃষ্টিগুলির উপর আপনার যে অধিকার রয়েছে তা হল সম্পত্তির অধিকার যা উদাহরণস্বরূপ পেটেন্ট কপিরাইট এবং ট্রেডমার্কের মাধ্যমে আইন দ্বারা সুরক্ষিত এই সুরক্ষাগুলি আপনাকে একজন স্রষ্টা এবং উদ্ভাবক হিসাবে স্বীকৃত হতে এবং আপনার সৃষ্টি থেকে আর্থিকভাবে উপকৃত হতে সাহায্য করে জ্ঞান এবং ধারণা বিশ্ব অর্থনীতির মূল সম্পদ জ্ঞান এবং ধারণার সুরক্ষা মেধা সম্পত্তির অধিকারের মাধ্যমে ইন্টারনেট পরিচালনা বিতর্কের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে আরও ভালোভাবে ধারণা পেতে ডারহাম বিশ্ববিদ্যালয়ের ভিডিওটি দেখুন 5 মিনিট একান্ন সেকেন্ড ডিজিটাল ওয়াচ অবজারভেটরি সম্পত্তি এবং ইন্টারনেট পরিচালনার মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি বিশদ বর্ণনা প্রদান করে প্রকাশনা ডব্লিউআইপিও ইন্টেলেকচুয়াল প্রপার্টি হ্যান্ডবুক মেধা সম্পত্তির নীতি আইন এবং ব্যবহারের একটি বিস্তৃত গাইড মেধা সম্পত্তি কি কপিরাইট এবং সম্পর্কিত অধিকার বোঝা শিল্প সম্পত্তি বোঝা আরও বিস্তারিত জানতে ভিজিট করুন বিশ্ব মেধা সম্পত্তি সংস্থা মেধা সম্পত্তির অধিকার কি মেধা সম্পত্তির অধিকার হল সেই অধিকার যা ব্যক্তিদের তাদের মেধার সৃষ্টির উপর দেয়া হয় এই অধিকারগুলি সাধারণত স্রষ্টাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সৃষ্টির ব্যবহারের উপর সম্পূর্ণ রূপে অধিকার দেয়া মেধা সম্পত্তির অধিকারগুলিকে প্রথাগতভাবে দুটি প্রধান ভাগে ভাগ করা হয় কপিরাইট এবং কপিরাইট সম্পর্কিত অধিকার সাহিত্যিক এবং শৈল্পিক রচনার যেমন বই এবং অন্যান্য লেখা সঙ্গীত রচনা চিত্রকর্ম ভাস্কর্য কম্পিউটার প্রোগ্রাম এবং চলচ্চিত্র লেখকদের অধিকার কপিরাইট দ্বারা সুরক্ষিত থাকে এই সুরক্ষা সাধারণত লেখ্যের মৃত্যুর পর কমপক্ষে ৫০ বছর পর্যন্ত স্থায়ী হয় এছাড়াও কপিরাইট এবং সম্পর্কিত কখনও কখনো কু পার্শ্ববর্তী হিসেবে উল্লেখ করা হয় অধিকারের মাধ্যমে সুরক্ষিত থাকে নির্বাহীদের যেমন অভিনেতা গায়ক এবং সঙ্গীতজ্ঞ অধিকার ফোনোগ্রামের রেকর্ডিং প্রযোজক এবং সম্প্রচার সংস্থাগুলির অধিকার কপিরাইট এবং সম্পর্কিত অধিকার সুরক্ষার প্রধান সামাজিক উদ্দেশ্য হলো সৃজনশীল কাজকে উৎসাহিত করা এবং পুরস্কৃত করা শিল্প সম্পত্তি শিল্প সম্পত্তিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে একটি ভাগকে স্বতন্ত্র চিহ্নের সুরক্ষা হিসাবে চিহ্নিত করা যেতে পারে বিশেষ করে ট্রেডমার্ক যা একটি উদ্যোগের পণ্য বা পরিষেবাগুলিকে অন্য উদ্যোগের পণ্য বা পরিষেবাগুলি থেকে আলাদা করে এবং ভৌগোলিক ইঙ্গিত যা একটি পণ্যকে এমন একটি স্থানে উদ্ভূত হিসাবে চিহ্নিত করে যেখানে পণ্যের একটি প্রদত্ত বৈশিষ্ট্য মূলত তার ভৌগলিক উৎপত্তির জন্য দায়ী এই স্বতন্ত্র চিহ্নগুলির সুরক্ষা ন্যায্য প্রতিযোগিতা উদ্দীপিত করা এবং নিশ্চিত করা এবং ভোক্তাদের বিভিন্ন পণ্য এবং পরিষেবার মধ্যে গাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদানের মাধ্যমে তাদের সুরক্ষা করার লক্ষ্যে কাজ করে যতক্ষণ পর্যন্ত প্রশ্নে থাকা চিহ্নটি স্বতন্ত্র থাকে ততক্ষণ এই সুরক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হতে পারে অন্যান্য ধরনের শিল্প সম্পত্তি প্রাথমিকভাবে উদ্ভাবন নকশা এবং প্রযুক্তির সৃষ্টিকে উদ্দীপিত করার জন্য সুরক্ষিত এই বিভাগে পড়ে উদ্ভাবন পেটেন্ট দ্বারা সুরক্ষিত শিল্প নকশা এবং ব্যবসায়িক গোপনীয়তা সামাজিক উদ্দেশ্য হলো নতুন প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগের ফলাফলের জন্য সুরক্ষা প্রদান করা এইভাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের জন্য প্রণোদনা এবং অর্থায়নের উপায় প্রদান করা একটি কার্যকর মেধা সম্পত্তি ব্যবস্থাকে অবশ্যই প্রত্যক্ষ বিদেশি বিনিযোগ যৌথ উদ্যোগ এবং লাইসেন্সিংয়ের আকারে প্রযুক্তি হস্তান্তরের সুবিধার্থে কাজ করতে হবে এই সুরক্ষা সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেওয়া হয় পেটেন্টের ক্ষেত্রে সাধারণত আবেদনের তারিখ থেকে ২০ বছর পেটেন্ট সুরক্ষার আদর্শ মেয়াদ প্রায়শই পেটেন্ট আবেদন জমা দেওয়ার তারিখ থেকে প্রায় ২০ বছর তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে পেটেন্ট সুরক্ষার সময়কাল পেটেন্টের ধরন এবং যে দেশে এটি দাখিল করা হয়েছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ধরনের পেটেন্টের সুরক্ষা মেয়াদ কম বা বেশি হতে পারে পেটেন্ট সুরক্ষার মেয়াদ শেষ হয়ে গেলে উদ্ভাবনটি পাবলিক ডোমেনে প্রবেশ করে যার ফলে অন্যরা কোনো বিধিনিষেধ ছাড়াই এটি অবাধে ব্যবহার করতে এবং এর থেকে উপকৃত হতে পারে জ্ঞান এবং প্রযুক্তির এই বিস্তার বিভিন্ন ক্ষেত্রে আরও উদ্ভাবন এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে যদিও মেধা সম্পত্তি সুরক্ষা ক্ষেত্রগুলির মৌলিক সামাজিক উদ্দেশ্যগুলি উপরে বর্ণিত হয়েছে এটিও উল্লেখ করা উচিত যে প্রদত্ত একচেটিয়া অধিকারগুলি সাধারণত কিছু সীমাবদ্ধতা এবং ব্যতিক্রম সাপেক্ষে যার লক্ষ্য হল অধিকার ধারক এবং ব্যবহারকারীদের বৈধ স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা উৎস বিশ্ব বাণিজ্য সংস্থা মেধা সম্পত্তির অধিকার হল কতগুলো আইনি অধিকার যা মানুষের বুদ্ধির তৈরি এবং ছোয়া যায় না এমন সম্পদকে রক্ষা করে এই অধিকারগুলো কোনো কিছুর স্রষ্টা বা মালিককে সেই জিনিসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়া মেধা সম্পত্তি বলতে অনেক ধরনের ছোঁয়া যায় না এমন সম্পদকে বোঝায় যেমন নতুন কিছু আবিষ্কার সাহিত্য ও শিল্পকর্ম নকশা প্রতীক নাম ছবি এবং ব্যবসায়িক গোপন তথ্য মেধা সম্পত্তির অধিকারের মূল লক্ষ্য হল নতুন কিছু আবিষ্কার এবং সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া এবং পুরস্কৃত করা যাতে উদ্ভাবক শিল্পী এবং স্রষ্টারা তাদের কাজ থেকে লাভবান হতে পারে মেধা সম্পত্তির অধিকারের বিভিন্ন প্রকার রয়েছে যার মধ্যে রয়েছে পেটেন্ট পেটেন্ট উদ্ভাবনগুলিকে রক্ষা করে যেমন নতুন প্রক্রিয়া পণ্য বা প্রযুক্তিগত সমাধান উদ্ভাবককে একটি নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত ২০ বছর যে দেশে পেটেন্ট মঞ্জুর করা হয়েছে সেখানে তাদের উদ্ভাবন ব্যবহার উৎপাদন এবং বিক্রি করার এক অধিকার প্রদান করে কপিরাইট কপিরাইট মৌলিক রচনার কাজগুলিকে রক্ষা করে যেমন বই সঙ্গীত চলচ্চিত্র সফটওয়্যার এবং শিল্প কপিরাইট স্রষ্টাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত লেখ্যের জীবদশায় এবং তার মৃত্যুর পর পঞ্চাশ থেকে সত্তর বছর তাদের কাজ পুনরুৎপাদন বিতরণ সম্পাদন এবং প্রদর্শন করার এক অধিকার দেয়া ট্রেডমার্ক ট্রেডমার্ক স্বতন্ত্র চিহ্ন প্রতীক লোগো বা নামগুলিকে রক্ষা করে যা এক পক্ষের পণ্য বা পরিষেবাগুলিকে অন্যদের থেকে চিহ্নিত করে এবং আলাদা করে ট্রেডমার্ক মালিকদের চিহ্নটি ব্যবহার করার এবং অন্যদের এমন একটি অনুরূপ চিহ্ন ব্যবহার করা থেকে বিরত রাখার এক অধিকার রয়েছে যা ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ব্যবসায়িক গোপনীয়তা ব্যবসায়িক গোপনীয়তা গোপনীয় ব্যবসায়িক তথ্যকে নির্দেশ করে যা একটি কোম্পানিকে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে মেধা সম্পত্তির অন্যান্য রূপের বিপরীতে ব্যবসায়িক গোপনীয়তা প্রকাশ্যে প্রকাশ করা হয় না এবং তাদের সুরক্ষা গোপনীয়তা বজায় রাখার উপর নির্ভর করে শিল্প নকশা শিল্প নকশা একটি পণ্যের বাহ্যিক অবজবকে রক্ষা করে যার মধ্যে এর আকৃতি রং প্যাটার্ন বা অলঙ্করণ অন্তর্ভুক্ত স্রষ্টা বা মালিককে একচেটিয়া অধিকার প্রদান করে ভৌগোলিক ইঙ্গিত ভৌগোলিক ইঙ্গিত পণ্যগুলিকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে উদ্ভূত হিসাবে চিহ্নিত করে সেই অঞ্চলের সাথে সম্পর্কিত তাদের অনন্য গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি নির্দেশ করে এই মেধা সম্পত্তির অধিকারগুলি আইনি উপায়ে প্রযোগ করা হয় এবং সুরক্ষিত সৃষ্টির লঙ্ঘন বা অনুমোদিত ব্যবহার আইনি পদক্ষেপের দিকে নিয়ে যেতে পারে যার মধ্যে আর্থিক জরিমানা এবং নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত মেধা সম্পত্তির অধিকার উদ্ভাবন সৃজনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এগুলি ব্যক্তি এবং কোম্পানিগুলিকে নতুন ধারণা এবং পণ্য বিকাশের সময় সম্পদ এবং প্রচেষ্টা বিনিয়োগ করার জন্য একটি প্রণোদনা প্রদান করে এই নিশ্চয়তা পেয়ে তারা তাদের সৃষ্টিগুলিকে সুরক্ষিত করতে এবং তাদের থেকে লাভ করতে সক্ষম হবে